আগেকার উপস্থিত হয়েছি যা আলোচনা করবো সেটা হচ্ছে এমন কিছু কাজ আছে যেগুলো সেগুলো করলে সব পাওয়া যায় তবে সেগুলো না করলে কখনো আমরা ধারাবাহিক বলছি কথা নম্বর পড়া সেটা সুনত কারণ বলেন লাউদ আলিম আলী হম যে ওই ব্যক্তির উজু হবে না যে ব্যক্তি অজু করতে গেলে আল্লাহর নাম স্মরণ করে না হম যদিও এটার বাহ্যিক ব্যাপার থেকে বুঝা যায় যে বিসমিল্লাপড়া ওয়াজুব কিন্তু এই হাদিসটি আবুদাবাদের মধ্যে রয়েছে হাদিস নম্বর একশো এক এবং মোসর আকের মধ্যে রয়েছে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ১৪৭ এবং মোসাদ আহমদের মধ্যেও রয়েছে খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর চারশো আরেকটি কাজ শুনল সেটি হচ্ছে আমরা পেয়ে যাই আপনার যেটাকে তালিকা করে উল্লেখ করেছেন ইমাম বুখারি হ্যাঁ সরাসরি হাদিস হিসেবে উল্লেখ করেনি সনদ সনদের সাথে कारण दुई, दुई हाथ के कब्जी शुरू ते धुए नारणर मध्य पे जा चार नम्बर से कुली कर पानी देवर समय जो अजुकारी রোজাদার না হয় এই হাদিসটি আমরা দেখতে পাই আবু দাওয়াদের মধ্যে হাদিস নম্বর একশত বিয়াল্লিশ মধ্যে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর সৃষ্টি হাদিস নম্বর আটাত্তর সাতাশি এবং আলবানির সৈন মধ্যে এটাকে বিশুদ্ধ বলেছেন পঞ্চাশি নম্বর হাদিস তার আপনার নাম্বার অনুসারে আহ সুতরাং এই কাজটা আমাদের করা। সুনত যে কুলি এবং খিলাল করে নিতে হবে যেন ভিতরে পানিটা পৌঁছে যায় কারণ রসুল ইসলাম এমনটি করতেন এবং তিনি কেন এই দেয় তিনি উজু করলে নিজের দুই হাতকে তিনি মনে নিতেন হাদিস আরেকটি সুন্নত কাজ হচ্ছে যে ডান হাতকে বাম হাতের আগে ধোয়া হ্যাঁ এবং ডান পাকে বাম পায়ের আগে ধোয়া কারণ রসুল আকরম সালাম এমনটি করেছেন এমনকি তার সর্ব কাজে হম ভালো কাজে তিনি এরকমই করতেন সাত নম্বর সুন্দর কাজ হচ্ছে যে আপনার ধোয়াটা চেহারা দুই হাত দুই পা ধোয়ার সময় প্রত্যেকটায় তিনবার করবে কিন্তু আজ বাড়ছে একবার ধোয়া। अंग धुए कर तीन बार, बार, बार, बार, बार अंग गुला उजु कर सब टाइप वजिब आठ नम्बर सर्वशेष उजु शिक्ते হ্যাঁ যেটা রসুল আক্রমস হাদিসের মধ্যে এসেছে যে হাদিস টা আমরা মুসলিম শরীর পাই দুইশত চৌত্রিশ নম্বর বলেন তোমাদের কেউ যদি উজু করে এবং সুন্দর ভাবে করে তারপরে বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো একক তার কোনো শরীর নেই জান্নাতের আটা গেট তার জন্য খুলে যাবে সে যে গেট দিয়ে চায় সেখানে প্রবেশ করতে পারবে এর পাশাপাশি আপনি আমাকে তোবাকারী এবং পবিত্র তার জন্য গণ্য করুন হাদিস নম্বর তিন মিজির এবং এটিকে আলবানি রহমত বিশুদ্ধ বলেছেন হাদিস নম্বর ছিয়ানব্বই যেই কাজ আটটা আমরা এই কাজগুলো তারপরে শাস্তি দেওয়া হবে না কিন্তু করলে পুরোপুরি সব পাওয়া যাবে সুন্নত পালন হবে আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমার করার তৌফিক দান করুন